দুর্বল হাদিস থেকে দইফ হাদিস দিয়ে ইসলামের আকিদা প্রতিষ্ঠিত করা যায় না কারণ হইলো দইফ হাদিস নবিসের হাদিস কিনা এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে এটা নবিসামের হাদিস হইতেও পারে সন্দেহজনক অস্পষ্টতা নাই কারণ আল্লাহ এটা আমাকে আপনাকে ফরজ করে দিয়েছেন এটা বিশ্বাস করা তো সেটা আল্লাহবাক অস্পষ্ট রাখবেন কেন যেটা অস্পষ্ট কোরআন বুঝতে হবে যে এটা আমার আপনার জানা জরুরি বিষয় না এটা বিশ্বাস করা ওরকম রকম আকিদার কোন বিষয় না এই জন্য আল্লাহাকে এটা স্পষ্ট রেখেছেন তাহলে আসুরার এক নম্বর করণীয় বিষয় হলো এই আকিদা বিশ্বাস স্থাপন করা এই আকিদা সহি করা যে ইসলামী আকিদার সব বিষয় হবে অহিনির্ভর এটা এক নম্বর করণীয় বিষয় কারণ এই আশুরা কেন্দ্রিক এত বেশি মিথ্যা কথা প্রচারিত হয়েছে যেটা অন্য কোনো দিবস কেন্দ্রিক এত মিথ্যা কথা প্রচারিত হয় নাই তাহলে আগে আপনার আকিদা থেকে বিশ্বাস থেকে মাথা থেকে চিন্তা থেকে ওই মিথ্যা কথা বাদ দিতে হবে এটা এক নম্বর করণীয় বিষয় আপনি মিথ্যা কথা মাথায় নিয়ে বসে থাকবেন আবার আশুরা পালন করবেন আপনার আকিদাই তো ঠিক হয় নাই আর রোজা রাখি কি করবেন আশুরা এজন্য আগে আকিদা পরিষ্কার করতে হবে বিশ্বাস পরিষ্কার করতে হবে বিষয় এই জায়গায় আমাদের সমস্যা আছে সবচেয়ে বড় গলত এখানে আমরা কোরআনে হাদিসে কোরআনে সহিদে আছে কিনা সেটা যাচাই করার প্রয়োজন মনে করি না শুনলেই বিশ্বাস করে ফেলি একজনে বললেই বিশ্বাস করে এই রকম বিশ্বাস করা যাবে না তাহলে আশুরা সম্পর্কে কোরআনে কারিমে কিছু আছে কোনো আয়াত আছে নাই তাহলে কোথায় যেতে হবে কোরআনে যদি না পান সহি হাদিস সহি কিছু আছে কিনা সেখানে যাব আমরা সেখানে গেলে আমরা শুধুমাত্র একটা ঘটনা একটা হাদিস পাই আসুরা সংক্রান্ত সেই ঘটনাটা যেটা আমরা বললাম যে মুসা আলহি সালামের ঘটনাটা সেটা সহি আল বখারির দুই নম্বর হাতিস